যার ছাড়া কেউ জু। আমি আমার কাবেদ মানে হাই কলিজা কাবেদ মানে কলিজা তো কলিজা যেহেতু বক্ষে রয়েছে সেই জন্য কলিজার অর্থে বক্ষ আমি বুকের ভরে উপর হয়ে পড়ে থাকতাম আর মিনাল খিদার কারণে খিদায় তিনি মসজিদে নবিত নামাজ পড়তে এত খিদাই থাকতেন আসামি সুফার মধ্যেছেন আবু হর না ঘর না বাড়ি বাসা না খাবার দাবার না রুজি রোজগার কিছুই ছিল না হিজরত করে এসছিলেন সেই থেকে দশই বংশ দশ ইমানের বংশ এই দশ বংশ করে এসেছিলেন বাড়িঘর কিছু নেই যাদের বাড়িঘর ছিল তারা কোথায় বাস করতেন মসজিদের নবীর একটা জায়গা আছে আসালে প্রায় তিনশোর কাছাকাছি সাহাবে কেরাম যাদের বাড়িঘর ছিল না মসজিদে বসবাস করতে মসজিদে থাকতেন আর আলো অর্গত করে নবী সাল্লামের হাদিস শুনতেন পাঁচ অফ নমাজ পড়তেন আর আশা করে থাকতেন যে জায়গা থেকে কিছু যদি চলে আসে তাহলে খেতে পাবো নাহলে কিছু নেই খাবার জমি না জায়গা না ব্যবসা বাণিজ্য না পয়সা যে ব্যবসা করবো আনসাররা তাদের চাষবাস ছিল তাদের খেজুর বাগান ছিল না বাড়িঘর ছিল না বাসাও ছিল না মসজিদে বসবাস করতেন তাহলে মসজিদে প্রয়োজনে থাকা জাহেজ তারপরে তারা আল্লাহর প্রতি অক্কল করে থাকতেন সাথে নামাজ পড়তেন হাদিস শুনতেন দিনের কথা শুনতেন শিখতেন এই জন্য আবহাওয়া রাজ্যের হাদিস খুব বেশি खईबर समय नबीजम सप्तम हिजड़ीते मात्र तीन बचरे पांच हजार चार बेीस चार सौ हादीन वर्णना करती स्वाभाविक मध्य हादीख আবু হারাজি আল্লাহ তালানহ আসাম ছিলেন আসলো তখন নাবি আসলাম তাদেরকে দাওয়াত দিয়ে দিলেন যে দুধ খাওয়িয়ে দিলেন গোস্ত করে রুটি দিলেন কখনো কিছু হারিয়ে আসলে না হলে অনাহারেই একটা না চলছে দুদিন চার দিন পাঁচ দিন সাত দিন অনাহারে তো অনেক সময় বাইরে থেকে আসতে গিয়ে মসজিদ আর বাইরে থেকে হয়তো আসছেন মসজিদের বাইরে পড়ে গেছেন আসার খেয়ে খিদার কারণে খিদার তার আশার খেয়ে পড়ে গেছেন আর বেহস হয়ে গেছেন অনেক সময় বেহস হয়ে যেতেন খিদাই অনেক সময় হয়ে যেতেন আমরা বুঝতে পারি যে খিদা তো মানুষ বেহস হয়ে যায় বেশি খিদা লাগলে মানুষ বেহসে পড়ে যায় বুঝতে পারছেন ওয়াইন কুমতুল হাজার আলা আমি খিদার নাই আমার পেটের ওপর পাথর বেঁধে রাখতাম পেটে পাথর বেঁধে রাখতেন পেটের পাথর বাঁধা রহস্য সম্পর্কে ওলামারা হাদিসের যারা ভাষ্যকার তারা দুইটি হেকমত লিখেছেন পাথর সাধারণত ঠান্ডা হয় পেটে না ঠান্ডা করার উদ্দেশ্যে পাথর বেঁধে রাখতেন একটি হেকমত দুই নম্বর হেকমত হচ্ছে যে মানুষের মাজা থেকে পড়ে খিদায় অচল অবস্থা হয়ে যায় তো পাথরটা বেঁধে থাকলে আমার মাজাটা একটু শক্ত থাকে আছে পেটের সাথে কিছু আছে জড়ি আছে এই দুইটি হেকমতের কথা নকল করেছেন আল্লাহ আলাম তো যাই হোক পেটে পাথর বাঁধতেন আবহার তালান্লাম পেটে পাথর একবার খন্দকের সময় পাথর পেটে পাথর এত কাপড় উঠিয়ে দেখালেন যে দেখা আমার দুইটি পাথর বাঁধা আছে তোমাদের একটি করে পাথর বাঁধা আছে আমার পেটে দুইটি পাথর বাঁধা আছে সাল্লাহ কাদ তোমান আল্লাহ তারিখে মিনহ একদিন এত খিদা লেগেছে বেহে পড়ে গেছেন তারপরে আবার হোঁস ফিরে এসেছে তখন বসে আছেন ওই রাস্তাতে মসজিদের গেটের বাইরে রাস্তায় এরকম বসে আছেন একদিন আমি বসে আছি আল্লাহ মুসলমানের রাস্তায় আল্লাখ বের হয় বা নামাজপুরতে আসে ওই রাস্তায় বসে আছি আর মার আবু বাকরিন আবু ওখান দিয়ে অতিক্রম করে যাচ্ছেন আয়াতিনবু বাকরকে মাসলা জিজ্ঞেস করলেন আর আবু হৈরাত আল্লাহ যখন খুব খিদা লেগে যেত পাগলের বসে যেতেন মাঝে মাঝে মাসলা জিজ্ঞেস করতেন মাসলা যখন জিজ্ঞেস করব আর কথা বেরোছে না কথা আওয়াজ উঠছে না সর নেই এতে বুঝতে পারবে যে না খুব লেগেছে তখন হয়তো কেউ ডেকে নিয়ে যাবে দয়া হবে তখন ডেকে নিয়ে যাবে কিছু খাওয়াবে এই আশাতে বলছেন একদিন আমিও ওইরকম রাস্তায় বসে আছি অসহায় অবস্থায় হয়নি তো যাই হোক জিজ্ঞাসা করেছেন আয়াতের অর্থ কি তফসির কি আয়াত জিজ্ঞেস করলেন মা সাথে জিজ্ঞাসা করার উদ্দেশ্য তফসির জানা ছিল না তফসির আমি জানতাম আপনারা বলছে আমি তফসির জানতাম কিন্তু কি যেন জিজ্ঞেস করেছিলাম ইল্লা আমি যে আমাকে খাওয়াই দায়ে তৃপ্ত করবে আমার তৃপ্তি মানে হাসেলা আমি পরিতৃপ্ত হবো মার রাও অলামিয়া ফাল আয়তের অর্থটা বলে দিলেন বলে দিয়ে হ্যাঁ চলে গেলেন রাস্তা অতিক্রম করে বেরিয়ে চলে গেল ওলামিয়া ফাল আর কিছু বললেন না মানে আমাকে খাওয়াইতে নিয়ে গেলেন না বুঝতে পারলেন না ওমার আবুল কা সাল্লা রাসুল্লাহ সাল্লআিক্রম করছেন আমাকে দেখে চেহারা দেখে মুখ শুখা দেখে আর এই অসহায় অবস্থা অবস্থা দেখেই টের পেয়ে গেছে যে এখানে কি জন্য বসে আছে রাস্তা এরকম করছে কেন মুসি হবি মুসলিম ভাইয়ের সাথে দেখা হলে মুসকি হেসে কথা এটি হচ্ছে কি সাদা কাহীবা সাদা কাহ তুমি মুসলিম ভাইয়ের সাথে কথা বলবে মুসকি হেসে এটি তোমার জন্য সাদা আবাহির হির মানে বিড়াল হীর বললেন হীর মানে বিড়াল যে কোনো বিড়াল আর হরাইরা মানে ছোট বিড়াল হে আবু আবু যেমন আমরা অনেকের নামকে দেশে সংক্ষেপ করি না করি আমরা संपूलुर रहमान फजल से संखेप आजीजुर रहमान अजीज भाई कतगुली संक्षेप जायज संक्षेप आबाहिर आब नाम संखे शर्ट कर আবু হরে তুম আমি বললাম আমি হাজির আপনারে বলতেন আল্লাহ আলা ইসলাম বললেন সাথে হয়ে যাও লাহে কয় আল্লাহ মানে কারো সাথে মিলিয়ে যাওয়া তো আমার সাথে হয়ে যাও মাজা হাঁটতে লাগলেন মাজা চলতি থাকলেন আর বললেন সাথে হয়ে যাও তুমি তাবিয়া তহ নামের পিছনে পিছনে চলতে লাগলাম তাবিয়া মানে ফলো করা অনুসরণ করা পিছনে পিছনে চলা ব্যক্তি অনুসরণ করে সে পিছনে পিছনে চলে ঠিক কিনা এই জন্য এখানে হাঁটার ক্ষেত্রে চলা এরতে বা মানে অনুসরণ নাই এটা হচ্ছে পিছনে পিছনে চলতে লাগলাম সাদা খালা বাড়িতে ঢুকলেন ফাস্তা জানা অনুমতি চালেন অনুমতি চাইলেন মানে পরিবারকে বললেন যে তোমরা সতর্ক হয়ে যা পদ না বাড়িতে মেহমান আসছে তাহলে বোঝা গেলো যে বাড়িতে যদি কোনো নিয়ে যান হুট করে দরজা খুলে দিলে মেন দরজা আর হঠাৎ করে হয়তো স্বামী স্বামীর আওয়াজ আর হঠাৎ করে সামনে আপনার স্ত্রী চলে কাজ করতে হবে না অনুমতি নিতে আছে তাহলে আপনার স্ত্রী হয়ে যাবে আড়ালে চলে যাবে তারপরে বৈঠক ঘরে যেখানে বসার জায়গা দোকান আর হুট করে সাথে করে চলে যাবেন উচিত সাতে সাথে দরজার কাছে আপনি যার বাড়ি যাচ্ছেন আপনি তার সাথে সাথে যাবেন না পিছন দিকে দূরে থাকেন তারপর অন্যদিকে চেহারা করে থাকেন হতে পারে তার সামনে এসে দরজা খুলে দিচ্ছে সামনে চলে আসতে পারে কি হবে না আর অনেকের বাড়িতে গ্রামের মানুষের দরজায় নেই হয়তো হঠাৎ করে মহিলা সামনে চলে আসতে পারে এই জন্য যে কোনো দরজার সামনে দাঁড়ালে ডানে বামে দাঁড়াতেন এবং আদেশও তো সরাসরি দরজার সামনে না বামে যাতে করে ওপরে দরজা নজর কোন লোক চলে আসলে কোন মহিলা নজরে হ্যাঁ আমার বন্ধু এসছে তুমি আদব খাইতে জানো না তুমি অভি শাসন করে এই জন্য চরিত্র খারাপ হয়ে যায় কিছুদিন এরকম বিহাগে পর্দা হইতে হইতে চরিত্রই নষ্ট হয়ে গেলো এরকম অনেক ইচ্ছা কাহিনী ঘটনায় আজকাল ঘটছে আমার জন্য লাবান মানে দুধ আজকাল একটু পার্থক্য করার জন্য দুই রকম করে পাওয়া যাচ্ছে বাজারে একটাকে হালিব আর একটা হচ্ছে লাবান লাবান বুঝছেন তো না বুঝেন না কোনটা লাবানোল আমাদের সব ঘোল আর যেটা তাজা দুধ ফ্রেশ দুধ সেটা হচ্ছে আরবিধি আসলো বাড়িতে দুধ দেখতে পেলেন না বাড়িতে কোনো দুধের ব্যবস্থা ছিল না দুধ কোথেকে আসলো কালো আলাকা আও ফলানা বললেন বাড়ির লোকেরা যে আপনাকে অমুক ব্যক্তি অমুক পুরুষ আও ফলানা অমুক মহিলা বর্ণনা তার ছন্দ কোন মহিলা অথবা কোনো পুরুষ হাদিয়ে দিয়েছেন হাদিয়া মানে বললাম হে আল্লাহ রসুল ইহলি সুফা দুধটি যখন দেখতে পেল যে বাড়িতে দুধ আছে তখন অল্পই দুধ একটি পিয়ালায় পাত্রে পিয়ালা তো বুঝেন ছোট পাত্র সে ছোট পাত্রের দুধ নবীলাম বলেন যাও আহলে কাছে চলে যাও আহলে সর্ব হারা যারা আল্লাহ নবীর দাওয়াত আল্লাহ নবী খাওয়াবো আল্লাহ নবী তোমাদের কাছে খাওয়াবেন মজার কথা শোনা কালো আহলসুফা আজিয়াফুল ইসলাম এ আহলে সুফফা যারা ছিল আজিয়াফুল এরা ছিল ইসলামের মেহমান আজিয়া জাইফ এর বহু বচন জাইফ মানে হচ্ছে অতিথি মেহমান ধন সম্পদ ছিল ওয়ালা আলা আহাদ না কোন বন্ধু বান্ধব ছিল ঘনিষ্ঠ যে তাকে নিয়ে গিয়ে রাখবে আর খাওয়াবে আজকাল কারো যদি বাসা না থাকে নতুন এসেছেন তো দেশি আছে এলাকার লোক আছে অথবা বন্ধু বান্ধব আছে আত্মীয় আছে নিয়ে গিয়ে বাসায় রাখছে খাওয়াচ্ছে হয়তো এক মাস দুই মাস তিন মাস ফ্রি ফির নতুন সৌদি আরব আসার পর্যন্ত না স্বামী একদ্য দেশে বলে যে যারা সুফি না আমাদের দেশে পীর তারা বলছে ওই আহলে সুফা থেকে এটি তাদের গুমরাহি এভাবে বিক্রি বিকৃতি করে সুফা সুফাতে দেখেন ভালো করে তা করেন সুফার মাদ্দা হচ্ছে সদ পা আর সুফির মাদ্দা হচ্ছে মানে সুফি মানে যারা হচ্ছে নাহলেদের সাথে সুফিদের সম্পর্ক আছে কোন সম্পর্ক শাব্দিক সম্পর্ক ধোকা দেয় সুফা শব্দ থেকে আসলো তাহলে সুফফা সাহাবাই কে যে এই তিনশো সাহাবাই কেরাম বা যে মসজিদে অবস্থান করতেন তাদেরকে সুফায় জন্য বলা হয়েছে মসজিদের মধ্যে তাদের জন্য একটি ছোট্ট চবুতরা মানে ছোট্ট একটি বাসার মতো করে দেওয়া হয়েছিল ওই জায়গায় তারা থাকবে ওই জায়গাটি তাদের থাকার জন্য চবুতরা ছোট্ট ঘর কি বা ছোট্ট একটি ঘেরা যদি করে দেন আপনি এখানে একটি ঘেরা করে দেন এইটিকে বলা হয় সুফা বলা হয় উর্দু উপমহাদেশদের ভাষায় চবুতরা বলে তো এরকম একটি জায়গা ঘিরে দেওয়া হয়েছিল যেখানে তারা থাকত তারা ঘুমাত বসবাস করত গল্প গুজব দিনের কথা আলোচনা করতো সেখানে তারা বসে ইত্যাদি সময় কাটাতো जिजा कर बनायलो आ सिलसिला चलते थको ये सिलसिला पीरतर शुरू हो तरह से सम्पर्क आहलिफारे मद्दार दिख दिए नहीं शब्द परिभाषाओ नहीं না লোক না সারাহান না ভাষার দিক দিয়ে শব্দের দিক দিয়ে তাদের সাথে আছে আর না ইসলামী পরিভাষার দিক দিয়ে তাদের সাথে আছে তো আহলে সুফাদেরকে ডেকে নিয়ে আসো আহলিয়া ইসলাম এরা ইসলামের মেহমান এজা আতা যদি কোন সাদাকা চলে আসতো বা আসাদ সাদকা আসলে তো আলী মোহাম্মদ হারাম ছিল তাই না তখন এই সাদকা সুফাওয়ালাদের কাছে পাঠিয়ে দিব গরিব তো ওরা বেশি মোদিনে তাদের কাছে সাদাকা পাঠিয়ে দিত সাদা কিছু আসত খাবার দেওয়ার থেকে কিছুই খেতেন না গ্রহণ করতেন না কারণ হাদিয়া নামে আসতো আর সালিনা তো আহলে সুফার জন্য এবং নিজেও কিছু গ্রহণ করতেন খেতেন হাদিয়া ও আশাদা কাহম সিহা এবং তাদেরকে তাদের সরি করে নিতেন নিজেও খেতেন এবং আসাফি সুফাকেও খাওয়াইতেন ফাঁসা আনী জালিকা আবহাওয়ার বলছেন যে আমাকে নবী শি একটু অপছন্দনীয় লাগলো ভালো লাগলো না তা আমার খারাপ লাগা কি অর্থে খারাপ লাগলো যে অল্প দুধ তো দেখলাম অল্প দুধ আর নবী শেষ এক খিদাই আর আমি এত খিদাই আমাদেরই জুটবে না বলছে আসাফি সুফা এই তিনশোজন ফাঁসা আনী জালিকা আমাকে এটা খুব কষ্টকর লাগলো যদি খারাপ লাগা না বলেন আর আদবের অর্থ করেন আমাকে এটা খুব কষ্টক লাগলো হঠাৎ সু থেকে সু মানে খারাপ এই জন্য আসলে শব্দ হচ্ছে ঠিক আমাকে খুব কষ্টকর লাগলো মানে যে কোন খারাপ আমল করলো তাই না কষ্ট লাগলো কারণ নবিসামের কথা আদেশ খারাপ লাগার কথা নাই এজন্য আদবের শব্দ প্রয়োগ করাই ভালো যে আমাকে কি লাগলো একটু কষ্ট লাগলো যে কি আর তো আমি তার খেতে পাবো না তাহলে আমি তো খেতে পাবো না আর আমি খাদে আর নবিসের নিয়ম ছিল যে খাঁদ সে শেষে খাবে ইয়ে এক মুসিবত খাতে মা বয়ের খাদ সালাম তো তাহলে আমার ভাগ্য কার আর জুটবে এই চিন্তা নিয়ে আর কি অবস্থা বেহস হয়ে যাচ্ছেন কি আপনি কল্পনা করেন যদি আমরা সকালে নাস্তা না খাই দুপুরে খাবার হয়তো মাথা খারাপ হয়ে যায় বাসায় ঢুকে সব আগে দেখি যে রেডি কিনা খাবার না হলে মাথা খারাপ যদি সকালে নাস্তা না করি কোনো দিন তাহলে আর এম মন স্ত্রীরা বুঝছে আজকে সকালে নাস্তা করেনি মাথা হয়তো গরম হয়ে আছে আগে খানা দেখি রেডি আছে ধরো যখন যদি খানা রেডি মাথা খারাপ হয়ে যাবে কি অবস্থা আমাদের নবী করি কি অবস্থা ছিল সপ্তাহটি সপ্তাহ খাবার দাবার কিছুই পাননি ক্ষেত্রে এদের কার হবে চাটনিও তো হবে না কোন তো আহক এই দুধের হক তো আমি ছিলাম সারা বাতানি যদি একটু পান করতে পেতাম তো শরীরে একটু শক্তি ফিরে আসতো আর একটু কমপক্ষে আমার আর আমি যখন প্রথম দাওয়াত আমি নবী হার ছিলাম কি হইল এদের আল্লাহ রসুল আর হুকম্মানের তাতে তাহতের রসুল বুদ্ধ কিন্তু আল্লাহ এবং রসুলের আনুগত্য করা ছাড়া কোনো উপায় নেই বুদ্ধুন মানে উপায় এখানে আর লাগে লাগিয়ে দিয়ে লাহিন অবশ্যই মানে আল্লাহ রসুলের আল্লাহ এবং রসুলের আনবত্য করা ছাড়া তো না কিন্তু বলতে আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন ফাক বল সবাই এসে পড়লো সবাই খিরে সবাই এসে পড়লো ফাস্তা জানো সবাই অনুমতি চাইলেন ফাজন আল্লাহম আল্লাহ তাদেরকে অনুমতিও দিলেন তাহলে বোঝালো যে কারো বাড়িতে যান কি করতে হবে অনুমতি চেয়ে হবে আর অনুমতি তিনবার চাইতে হবে আর কি দিয়ে চাইতে হবে সালাম তারপরে আদ সালামের সাথে সুন্দর হয়ে যাবে শুধু বেল বাজালে তাহলে পুরোপুরি শুন্যতের আমল হচ্ছে নাগ আর সবাই নিজের নিজের বসার স্থানে ঘরে গিয়ে বসে গেলাম খাওয়ার জন্য সবাই প্রস্তুত সকালে আবাহের আবু গে হাসতে হচ্ছে মানে খেতে মতো আবহাওয়ার পরে আপনার লেগে থাকে খাওয়াবো এদের খাওয়া হবে আবার দশটা ওখান চেঞ্জ হবে তাহলেই খেতে পাবো দেখেন দুপুরে খেয়েছেন তারপর রাত্রে দাওয়াতে এরকম মাথা খারাপ হয়ে যায় কখন খেতে পাবো পরে আবার তারপরে যেটা উচ্ছিস বাঁচবে সেটা ওপর থেকে তার খেতে না ঠিক না কত চিনতেন আল্লাহবর নবী কতদিন আলকাশিমে বদু এলাকায় গিয়েছিলাম তো ওখানে পানি খাওয়ার নিয়ম দেখলাম পানি খাওয়ার জন্য গ্লাস নেই গ্লাস নেই পেয়ালাতে করে পানি না পাত্রে পানি আসে আর ডান ওই একই পানিতে মুখ লাগিয়ে খেলো যতটা খেলো খেলো তারপরে লোক দিয়ে দিল এই আরবদের মধ্যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মনে কষ্ট করে খাবে হয় আমাদের দেশের মহিলারা পারবে আর এখানে বিয়ে শুরু মতে জানেন কি হয় এতগুলি করে ভাত খাওয়া হয় আর খাবার রাখা হয় প্রথম পুরুষরা খেয়ে ফেললো তারপরে যদি আরো পুরুষ বাকি থাকে তো আবার পুরুষ খেলো আ পুরুষ না থাকলে তখন মহিলার সিলসিলা ঢোকা শুরুদের জুটা ওই থালা থেকে আমাদের ওদেরকে ধরিয়ে ধরিয়ে দাও পাখা চুল কাদা হা পিয়ালা ধরলাম তো অতিহির রাজুল এক একজন করে দিতে লাগলাম হাত সে পান করতে করতে করতে একবারে কি হয়ে গেল পরিতৃপ্ত হয়ে গেলো ওই এসবার অর্থে तो यबा और यार्थक्य की यार खे यार खाना खेल खबर खेल सर पानी खेल पान पानी वस्तु जूस पान पेपिमंडा पानी पेट भरती ब রবে এখানে যেহেতু পানীয় বস্তু দুধ সেজন্য কি বলা হলো হাত এক একজন করে দিতে লাগলো যতক্ষণ পর্যন্ত তার তৃপ্তি না হয় আর নিজে থেকে না ছেড়ে দেয় পান করতে পান করতে আছে যতক্ষণ পেট ভরে গেছে ঠিক আছে সোম্মাই আলো ইয়ালকাধা তারপরে পিয়ালা আমার দিকে ফিরিয়ে দেয় রব্যারুদ্দ মানে ফিরিয়ে দেয় তা অতিহির আবার আরেকজন লোককে দি হাসাব সে পান করে হাতটা এমনকি সেও পরিতৃপ্ত হয়ে যায় সোম্মাই আর ওই লোক দ্বিতীয় লোক তৃতীয় লোক ফিরিয়ে দিল তারপর আরেক লোক হয়ে গেলাম কৌমকুল্লুহম এই আসা এই যে কৌম এই যে দলটি ছিল কম এখানে দল এই দলটি যে ছিল সবাই কি হয়ে গেল পরিতৃপ্ত হয়ে গেল হাত্তা রাউিয়াল কৌমকুল্লুম সমস্ত লোকেরা আসা পরিতৃপ্ত হয়ে গেল আজ কাদা ফি আলাইহি তারপর তাই নবী কার্ল হাসছেন দেখে এবার আবাহের আল্লাহ রসুল কালা বাকি তো আনা ও আনতা এখন কে কে বাকি আমি আর তুমি বাকি তাই না আমি আর তুমি বাকি আছি সত্যি বলেছেন আল্লাহ শুধু আমি বাকি আর আপনি বাকি কারণ এখনো ভয় লাগছে না হয় তাহলে বসে পান করা উত্তম ফাঁস রাব পান করো ফাঁকা তো বসে গেলাম ফাঁসা পান করতে লাগলাম কালা পান করে আমি মনে করছি যে রাখি আল্লাহ রসলের জন্য তাই আবার ছেড়ে দিচ্ছি একটু পান করে কিছুটা পান করে আবার ছেড়ে দিচ্ছি আল্লাহ হক সে আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে হক নিয়ে সত্য নিয়ে প্রেরণ করেছেন রসুল করে মা আজ মাসলাকা আর পেটে কোন জায়গা পাই না মাসলাক মানে যাওয়ার রাস্তা এখানে পৌঁছে গেছে আর জায়গা নেই মা আজেদ লাহু আমি পাচ্ছি নাহু মাসলাকা দুধের কোন জায়গায় রাখবো আর কোন জায়গায় আলহামদুলিল্লাহ অল্প দুধে এত লোকের হয়ে গেল আহমদুলিল্লাহ এটি কি নবী করিফসাল্লামের মহাজা এই হচ্ছে মহজিজা নবীল আল্লাহ রব আলমিন হাজারের ওপরে মজুদা দিয়েছেন রাতের কিতাবাদি যদি সবগুলিকে একসাথে করা যায় এক হাজার বেশি মজুদা নবী আল্লাহ দিয়েছে সবচেয়ে বড় মসজিদা কোরআন করিম যাদের সারা বিশ্বকে চ্যালেঞ্জ করা হয়েছে তো আল্লাহ আল্লাহ প্রশংসা করলেন এবং বিসমিল্লা বললেন ওয়াসারেব ফাদলা আর অবশিষ্ট ফাদ মানে অবশিষ্ট অবশিষ্ট যে দুধ ছিল তা পান করে নিলেন করিম সালাহ আল্লি আসলাম ঠিক আছে আচ্ছা এখানে যে বলা হয় আল্লাহ প্রশংসা করলেন তো কি তার মানে এই নাই যে করবেন না এর অর্থ হচ্ছে যে নবীলাম প্রশংসা করলেন কি জন্য এতগুলি মুসলিম ভাইদের সাহাবাদের আমার খাওয়া হয়ে আলহামদুলিল্লাহ তারপরে যখন আবার খাওয়ার আরম্ভ করলেন তখন বললেন বিসমিল্লা তারপরে ও সাদেবলা আবার শেষে আল্লাহ প্রশংসা করতে হবে আল্লাহাম বলতে শুনেছি কাইশ বলছেন তা তিনি যে সাদ কে বলতে শুনেছি সাদ হচ্ছেন বলতে পারেন কি কিছু নলেজ দিতে পারেন মামু খাল বলা খালি মামু ছিলেন এই একটা নলেজ আর দিনী মর্যাদার দিকবি আশারাম মুবাসার একজন ছিলেন আশারাম মুবাস মধ্যে একজন ছিলেন সাদিবিন আবি লাঞ্ছিত তারা করলো বহু ঘটনা তাদের রয়েছে গাদ্দারির বিশ্বাসঘাতক তার আসারা মবসারা সাহায্য জলিল এত সম্মানিত সাহাবি তিনি যখন ওখানে আমির হয়ে গেলেন নামাজ পড়ালেন কত ধীরে সাথে যারা গভর্নর হচ্ছেন তখন তারপরেও এমামত করতেন কিছু লোকেরা এত দুষ্ট প্রকৃতির লোক তার নামাজের পর্যন্ত শিকায়ত করলো উমার রাজিয়া আল্লাহ তাল কাছে গোপনীয় চিঠি পাঠাল যে সের দোষ রয়েছে সাদের দোষ একটি বড় ঘটনা রয়েছে অন্য কোনদিন ওই ঘটনাটি বোখারি শরীফে আছে বের করে বয়ান করব। তিনটি দোষের কথা তারা অভিযোগ এটা হবে না তার হিসাব খুব শক্ত হিসাব নেওয়া হবে ডেকে পাঠালেন খোঁজ খবর নিলেন দেখেন মিথ্যা কথা মিথ্যা কথা তো সাদ দিন আবাস রাজিয়াল্লাহ বড় দুঃখ হিছিল এই বদ আচরণে झाउ गुल गा अनुबाद कर रेखे हबला नामर मान क्या बड़ई गाच कुल ग একটা করেছে হো বলো আর একটা ঝাউর মানে আমরা বেঁচে থেকেছি আল্লাহ রাস্তায় জেহাদে গিয়ে আল্লাহ রাস্তায় জেহাদে গিয়ে গাছের পাতা আর কুল পাতা মানে বোরই পাতা এসব খেয়ে বেঁচে থেকেছি ওয়াইন আহাদানু খিলতুন खाद्य नहीं गेहदा खन पायल वालाओं प्रत्येक पायखाना हतो कम कम शाह जमन बकरी नदी है माल खिल रस था नदी नदी सा मेलेना पड़े अवस्था जिहद कर इलाम शासन करतेमारोरून आल इमाम सत्य दोष नाम আমি ইনসাফ করি না আমি নিজে জিহাদে যাই না শুধু তাদেরকে কত তারা ভাষা পটু ছিল বদমাস ভাষা পটু বেশি হয় বাপুটু হয় ঠিক না কথা বলি কিভাবে লিখেছিল তারা ইন্নাহুল ইউসেন সুন্দর করে পড়তে জানে না ওয়ালা ইয়াদ এলফিল আর सत्य हैलगली की है। जन्ई कर लानंस क्षतिग्रस्त ध्वसल मेहनत बर्बाद चले गल পরিবার পরিবার এই ক্ষেত্রে পরিবারের কথা বলা হবে বংশের কথা বলা হবে আল মানে এমনি বংশ হয় পরিবারও হয় কিন্তু এখানে যেহেতু তার বাড়ির কথা বলা হচ্ছে মোহাম্মদের পরিবারের লোকেরা मदिनाई कदिमाई कर जीवन मदिनाई दस बच्चे जीवन ये करीमर नयटी बीबी बाड़स्था हाथीजा एमकि नबी करीमर इंतकाल गलोदिन पर তিন দিন বা কোনো সময় পর তিন দিন নবীলাম তার স্ত্রীরা গমের রুটি পাননি দুই বেলা পাননি খেজুর হয়তো সন্ধ্যাবেলা কোন কোনো হয়তো রুটি পাওয়া গেছে তারপর গমের রুটি না বেশিরভাগ সময় জগের রুটি গম আসতো দূর সামদেশ থেকে গম পাওয়া যেত মদিনার লোকেরা তাদের কাছে পর্যাপ্ত গম হতো না কখনো কখনো এই ছিল নবী কালী জীবন অথচ ওনারা থাকতেন এমন নাই যে অভাব ছিল আসলে অভাব ছিল তারা নিজে থেকে অভাব দিকে বেছে নিতেন আমরা অনেকে এখানে আছি যাদের এক বছরের খরচ এখন নেই মানে প্রত্যেক মাসে কাজ করবো আর খাব কাজ করবো আর এরকম কিনা এক বছর আসলে নেই নবীলামের আজ মতো হারা যে হাইবারের যুদ্ধ কখন হচ্ছে সপ্তম হিজড়িতে তাহলে সপ্তম হিজড়ির পর থেকে প্রায় চার বছর অভাব কথা নাই যথেষ্ট পরিমাণে কানা দফুর সানা একসাথে এক বছরের খরচ দিয়ে ওই জমিগুলি থেকে যখন আহ আসত চুক্তি সব চুক্তি হয়েছিল ইহুদিদের সাথে মুসলিমদের সাথে ওখান থেকে ফসল আদি আসত খাদ্যদ্রব্য আসত ওগুলি দিয়ে সারা বছর খরচ দিয়ে सारा बचे खुद एक मैं सबरण जीवन के जीवन बेचने प्रत्येक हजार कारो दो हजार वेतन सब दान दीरकम तुम स्वाभावन काटाते हैं ठीक ना क्योंकि आल्लाई रकम आल्लाई নিজের পেটের চিন্তা করছি কোন সময় গরিবদের কথা খেয়াল করি না তো এই ভালো ধারণা সঠিক ধারণা আজওয়াজ মোতাহারাতুল মোমেন সম্পর্কে রাখতে হবে যে তাদের আসলে অভাব ছিল তার অভাবের জীবনকে দারিদ্রতা আয় সারদি আল্লাহ থেকে বলনা করে অরুয়ার খালা আয় সারদি আল্লাহ আসমার ছেলে আসমি বা আয়সাউবাক মেয়ে তাহলে দুইবার খাবার খান নেইমিন কোন একদিনে যদি খেয়ে থাকেন ইহদাহ তাহলে দুইবারের একবার কি হতো খেজুর হতো নবী সালাম হাদিস বলেছেন কারো বাড়িতে খেজুর থাকে তাহলে তাকে বলা যাবে না তার ক্ষুধার্ত রয়েছে खेजिलत खेजार्थ रही है, लाता है, लाता है बाड़ी खेजुर बड़े शक्तिशाली शक्तिशाली छो आनतीबा अलस नारो मेहनती अलस कर दिलजो कर दिली ते অত্যন্ত পরিশ্রমী জাতি বলছেন আলিফের উপরে মদ রয়েছে তাই না আদম আলিটা হচ্ছে আদম আদম মানে চামড়া আর এদাম যদি হয় হামজায় কাতরা দিয়ে আর ডালের পরে আলিফ দিয়ে মানে আবার তরকারি শাক সবজি তৈরি তরকারি কে नबीर ने सर्वोत्तम तरह की लवन आजकल भलो तरकारी माँ राना करें गोस्त रान्ना करें दीना लवण खेती उत्तम तरक हम लवन ये बुझे दिल बस चले जावण बेटे रुटी खेत কোথায় তরকারি পাবে গ্রাম অঞ্চলে আর পয়সা কোথায় যে কেনবে শাকসবজি নিজে যা চাষ করতে পারলো খেলো আর চাষ না করতে পারলে নাস্তা খাচ্ছে রুটি কি দিয়ে লবণ দিয়ে পান্তা ভাত খাচ্ছে লবণ ছিটিয়ে এই ঘটনা গ্রাম অঞ্চলে যারা বাস করেছে দেখেছে আমরাও দেখেছি এই অল্প বয়স তো দেখেন তাদের জন্য এই রকম আর্থিক অসচ্ছল যারা রয়েছে তাদের জন্য নেমাল এটা মিল কিছু যদি না থাকে রুটি থাকে তো লবণ বাটা দিয়ে রুটি খেতে পারবেনা কিছু না থাকে ভাত আছে লবণ ছিঁটিয়ে সুন্দর ভাত খেতে পারবেন আপনি লবণ ভর্তা করে লবন মরিচ করে বিছানা ছিল হাসুহু মানে ভিতরে যা কিছু ঢুকানো হয় যেমন আজকাল তুলো দিয়ে কি করা হচ্ছে বিছানা তৈরি করা হচ্ছে অথবা স্পঞ্জ দিয়ে এগুলি হচ্ছে যে বিছানাগুলি রয়েছে স্পঞ্জের আজকাল কিন্তু ধরেন যেগুলি আপনার আমাদের দেশে তোষক বলে থাকে তুলো থাকে রই তুলো থাকে তাহলে তুলো ঢোকানো থাকে যে কোনো তুলে তুলো থাকে অথবা আরো কিছু থাকে কিছুরি ছাল থাকতে পারে যারা মানে একটু শক্ত রাখতে চায় এটাতে মেডিকেলের দিক দিয়ে ভালো খুব উপকারী জি বিছানায় কি ছিল হাসু তার ভিতরের এটা ভিতরে থাকে কি বলে ভরণী তুলো তুলো তো নাই তা ছিল লিফ অর্থাৎ খেজুর গাছের ছাল খেজুর গাছের কি ছিল অথবা ওপরে তো খেজুরের গাছের আঁশ বা ছাল লিফ এই ছিল না কত সাধারণ জিন্দগি অথচ তিনি সৈয়দুল সারা বিশ্বে তিনি সৃষ্টি সেরা ইচ্ছা করলে তিনি কত আরামের থেকে আরামের জীবনযাপন করতে পারতেন আর আজকাল যদি সে ঘুম হয় না রক্ত হয়ে গেছে বেড ঘুম হয় না এই যদি মুসলমানদের অবস্থা হয় তাহলে কি করবে আর কি করবে নানবাই ওকে বলে মানে যে রুটি পাকায় বললেন আনাসী মালিক যে তোমরা খাও যে রুটি পাকায় খাব্বাস খাও তোমরা আলম নবী আর মোরাক্তা খান सारा जीवन चापात रुटी पतला रुटी देखें रुटी खेल मोटा रुटी खेलारा सातन समित नबीलम कूना छागल देख দেখেননি নেহি চোখে দেখেনি তার খাওয়াতে কথা কোনোদিন দেখেননি এরকম অবস্থা হয়নি বা এইরকম অবস্থার ইচ্ছাও করেননি ভোনা ছাগল কোনোদিনই খাননি আর কত ফাহাম খাচ্ছেন আর কত সা খাচ্ছেন হ্যাঁ রোজ বোখারি আর কত খাসি খাচ্ছেন কত মুরগা মুসাল্লাম খাচ্ছেন আল্লাহ শুক্রিয় আদায় করতে হবে জীবন এরকম ছিল মা আারো নারান আমাদের মাস পার হয়ে যেত আমরা চলো জ্বালাতাম না কিছু ছিল না তো জ্বালাবেন কি এমনি জ্বালাবেন সুখাসুখি মাস চলে যেত মা নৌ নারান বাড়িতে আগুন জ্বলতো না বাড়িতে আগুন জ্বলত না তাহলে কি খেতেন তারা ইন্নামা খেজুর আর পানি খুরমা খেজুর আর পানি ছাড়া আর কিছু ছিল না ইল্লা তবে কখনো কখনো গোস্ত আমাদের বাড়িতে নিয়ে আসা হতো হাদিয়া প্রতিবেশী মদিনার কোন সাহাবি বাড়িতে কিছু গোস্ত হয়েছে জন্য লহাম বলেননি কি বলেছেন লোহাইম শব্দটি রয়েছে লোহাইম মানে অল্প কিছু গোস্তু হাদিয়া দিল এমনি তো দারিদ্রতা অভাব তারপরে নিজের বাড়িতে কিছু রেখে দিলেন তো অল্প কোনো সময় গোস্ত চলে আসতো আমাদেরকে দিতা বলছেন দুই চাঁদ তিন চাঁদ সালা তিন তিন চাঁদ তিন মাস চলে তিন চাঁদ দেখতাম দুই মাস পরে তৃতীয় চাঁদ চলে আসতো তিন চাঁদ দেখে নিতাম ও মা ওকে রসুল ইহি সাল আলী দুই মাস আড়াই মাস পর্যন্ত বাইতার জামা শৈখ আর আসিয়া ওইরকম এখানে আল্লাহ বয়ুত রয়েছে আর আবিয়া হয় তো আল্লাহ রসুলের বাড়িতে বাড়িগুলিতে দিন চুলা জ্বলত না আগল জ্বলত দুই মাস আড়াই মাস ধরে সকল তো এই সকুম উরুয়া জিজ্ঞেস তখন ছোট ছিলেন তো আল্লাহ রসুল্লাহ জামা পরে মা এসাকে তার খালাকে কেমন করে বেঁচে থাকতেন দুইটি কালো বস্তু পানির কোন রং আছে রঙ নেই কিন্তু বলে দেওয়া হইলো খেজুরের রং কালোই আর ওই রঙের সাথে সাথে বলে দেওয়া দুই কালো বস্তু অর্থাৎ তামার ও মা ও এবং ছাগল ছিল সেই যুগে গরু ছিল না সেই জন্য এক্ষেত্রে বলতে হবে হয় উঠছিল ছিল না হয় ছাগল ছিল মানায় মানিহা তো নির্ভর মানে যেই বকরি ছাগল অথবা যেই উঁট কি করে দুধ দেয় তাকে মানিহা বলে ও কানসুল আল্লাহ আবিয়া তাদের বাড়ি থেকে তারা কখনো কখনো কি দিয়ে দিত দুধ দিয়ে দিত করা দুধ দিয়ে পাঠাতো নবী করিমাদেরকে আমাদেরকেশাদ করেছেন আল্লাহিন দোয়া করেছেন আল্লাহর কাছে হে আল্লাহ মুহম্মদামের পরিবার পরিজনকে পরিবারের লোককে কি দান করো অর্থটি ঠিক করেনি पूत मान खाद्य मानुस मरे ना जाते कूतर की लागिए देवे लायमुत कूत लाय मुथ मैंने कूत का बेचे फरा जाए मरेना मानु अपनी आढ़ ग्राम चावल भात खाने যদি একশো গ্রাম খান মরে যাবেন কি বেঁচে থাকবে যা আল্লাহ মোহামুদান থাকতে পারে দান করো আল্লাহ আলমদিন পৌতেন্লাহাম করেছেন আল্লাহ রব আলমাদের উজি তে যেন বরকর দান করেন নিয়ামতের সুক্রিয়া আদায় করা যেন তহসিক দান করেন নিয়ামতের হক আদায় করা যেন তফসিক দান করেন আউলে অলিমা করতেন কোথায় আছে অলিমা তো নবীলাম করেছেন ছাতু দিয়ে পনির দিয়ে খেজুর দিয়ে কিন্তু নবীল আব্দুর রহমান তাকে বিয়ে করেছে আর বকরি ভুনলে ভোনা বকরি দিয়ে অতটা বেশি লোককে খাওয়ানো যাবে না যতটা হয়তো ঝোল করলে খাওয়া যাবে এই জানানা দিস শুনে নেন যখন কোন গস্ত পাক করবে আহা তখন বেশি করে পানি দিও কোন মারা মারাক মারা মানে ঝোল ঝোল বেশি করে করিও করি তা আহার জিরা নাকা আর পাড়া প্রতিবে টুকরো গোস্ত দিয়ে দিয়া তাহলে এতে দেশি আমরা আমাদের পরিবেশে কি করি বড় বড় করে আরবদের মতো করতে পারি ওই ছোট ছোট করে বলি মাছ কাটে গস্ত কাটে ছোট করে কাটবে ছোট করে কাটবে কেন তাতে বেশি ভালো কথা বেশি লোককে খাওয়ানো সম্ভব হয় এই জন্যই যেহেতু অভাব আছে আমাদের যাদের অভাব আছে ভোনা দিয়ে বেশি লোককে খাওয়ানো যাবে না তখন তাদের ঝোল করলে অনেক লোককে খাওয়ানো যাবে নিয়মিত সর্বক্ষণের জন্য আমল করা বা নিয়মিত কোন আমল করা যে কোনো আমল করলে নিয়মিত সে আমল করে যাওয়াই হচ্ছে উত্তম কাজ मध्यपन्थावलम क्षेत्री क्षेत्र रसुलिर तहमान नमज पड़े दल एकेम घर घर नमज पढ़े मध्य मध्य करी সলমান হইতে হবে মানে অত বেশি আমল করবো না আর অত কমও করবো না মাঝামাঝি থাকি না না না এটি ফরজ অযোগের ক্ষেত্রে নয় এটি কোন ক্ষেত্রে নকলে এবাদত বন্ধ ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে হবে এমন নাই যে আপনি নফল নামাজই পড়েন না নফল রোজাই না সারা বছর চলে গেল যদি জিজ্ঞাসা করি ভাই কয়টি রোজা রেখেছেন আপনি এই মাসটা একটা মাস গেল আর নেই এমনটাও হইতে হবে না আর এমন হইতে হবে না যে শনিবার এইবার মঙ্গলপুর বৃহস্পতি রোজা রেখেই যাচ্ছেন রেখে যাচ্ছেন মাসে বিশ দিন পঁচিশ দিন শুধু রোজা আর ডিউটি আর ডিউটিতে সেই সাথী আমার খুব পরেশগার তাহলে পড়তো তো তাহাজি এত লম্বা করে রাত্রে পড়তো সকালে এসে যেমনই কেলাসে বসলো ঘুম এবার পড়তাম প্রায় আমি আর ও এবার পড়তো না আর ঘুম কি বুঝবে এলএম শিখতে এসে ক্লাসে যদি কেমন হবে আর কেমন হইতে পারবেন ব্যাঘাত ঘটায় তাহলে এর নাম হচ্ছে মধ্যপন্থা অবলম্বন করা আপনার ফোর ডিউটি আছে দশ ঘন্টা বারো ঘন্টা আর আপনি রাত জেগে জেগে নাম আজ পড়বেন রাত জেগে জেগে আপনি বই পড়বেন ক্যাশ শুনবেন না এই ক্ষেত্রে মধ্যপন্থ অবলম্বন করতে হবে कत ख कैसे सुनले इसलामी कत खी इर्चा करी क्षेत्र पढ़ी हादिस पढ़ी डिटी तो असुविधा मोटामुटी छह घंटा घूमिए डिटी करते हैं चार घंटा तीन घंटा घुमे गए अलसता करब सुजार गाल खावे भलोक मे हमको अवलम्बन कर रेसे फजर नमज जाए मिलद कर फजर नमज जाए तो अवस्था এই হলে হবে না কথা হচ্ছে না ত্যাগ করতে হবে কিন্তু যেগুলি মুস্তাহাব নফল নোজা রাখা মোস্তাহাব কিনা নফল নামাজ পড়া তাহাজ পড়া মুস্তাহাব কিনা এসরাক চাষ পড়া মুস্তাহাব কিনা সকাল বেলা আপনার কাছে দু ঘন্টা টাইম আছে তারপরে ডিউটি দিয়েছে তাহলে সে সারাদিনের ডিউটি এখন সকালবেলা যদি ওই হাদি শুধু আমল করতে যান নিয়মিত হয়তো আপনার যেন বড় কষ্ট হয়ে যাচ্ছে আমল করতে পারলে ভালো ডিটি হালকা মধ্যখানে হয়তো রেস্ট পেয়ে যাওয়া যাচ্ছেন দুপুর বেলা অসুবিধা নেই কিন্তু যদি ভারী কাজ খুব কষ্টের কাজ আর আপনি সকাল বসে থেকে ওই সময় একটু আরাম করলেন না রাত্রেও বেশি চার ঘন্টা ঘুম হয়েছে তাহলে কষ্ট হয়ে জন্য एक क्षेत्र मध्य पंचायत ना करते गई क्या क्षेत्र हो जाए गुनागार होशंका रही है खूब लम्बा कर जमाती हाजिर शुरू कराज पड़ा तीन साढ़े तीन ट चार्ट पड़े घुणा दी दिए घंटा तो आज दिल्ली घुमचे सर्जी उठे गो गए সেই আপনি যদি এক ঘন্টায় পড়েন আধা ঘন্টা চলেছেন আর খরের জামাতটা ঠিক রাখেন এটি হচ্ছে মধ্যপন্থা তো মধ্যপন্থাটাকে সবসময় বুঝতে হবে মধ্যপন্থা রোজার ক্ষেত্রে সপ্তাহে দুদিন রোজা রাখেন মধ্যপন্থা সোমবার বৃহস্পতিবার মাসে করে রোজা রাখেন তিনটির মাসে হলো আর সপ্তাহে দুইটি করে হল চার দিন আট তাহলে মোটামুটি তাহলে মাসের এক তৃপি অংশ রোজা রাখে যদি কেউ কিন্তু দুর্বল মানুষ আজকের বিষয়বস্তু হচ্ছে মধ্যপন্থা অবলম্বন করা আরেকটি বিষয়বস্তু হচ্ছে যে কোনো আমল করলে কন্টিনিউ করা নিয়মিত করে যাওয়া আমল আপডাউন না খড়ে যেমন আগুন লাগে আর এক মিনিটের মধ্যে আগুন বসে গেল আগুন নফল আর কাজ করবো সব ছেড়ে দিয়ে এখন একবারে আল্লাহ বিল্লা আর তারপরে হঠাৎ করে দেখো বড়ো দাড়ি ছিল হঠাৎ করে দাড়ি কেগর কুরবানি করে দিয়েছে হ্যাঁ পাওয়া যায় না তাকে খুঁজে দিন শিখতে আর যায় না কিছুদিন তো মাসা আল্লাহ প্রত্যেক দিন পরে থাকবে ইসলামিক সেন্টারে তারপরে সপ্তাহে শুক্রবারও পাওয়া যায় না মঙ্গলবারও পাওয়া যায় না সপ্তাহে দুদিনেও পাওয়া যায়নি ঠিক নাই আপনি কি করেন যে কোনো আমল করবেন এলিম শিখাও আমল আর যে কোনো এবাদতবন্দি করা আমল যে আমল করতে হবে নিয়মিত চালিয়ে যেতে হবে নিয়মিত চালিয়ে যেতে হবে সর্বক্ষণের জন্য বেশি আপ আপডাউন না যে এক সময় খুব ভালো পরেকার হয়ে গেলেন আর এক ফাঁসেক্ট হয়ে গেলেন এক সময় এত ঘৃণা যে সাথী বন্ধুদের যে টিভি আছে ভেঙে পড় আর কিছুদিন পরে দেখা যাচ্ছে আপনি বসে দেখছেন এটি হচ্ছে আল মোদাওয়া আল আল আমাল দিনে প্রতি আমল করার ক্ষেত্রে স্থায়ী হইতে হবে আপনার আমল এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস নিয়ে আসা হয়েছে এখানে ইমাম বুখারি রহমতুল্লা সেই হাদিসগুলি এখানে উল্লেখ করেছেন প্রথম হাদিস সামেত আবি বলছেন আমি আমার আব্বার কাছে অনেক আল্লাহ পড়াশোনা করতেন কিন্তু মনে রাখবেন পর্দার আলাউর সাল্লামের পরে মা এসার অত্যন্ত বড় ফা ছিলেন্ঞানী আলিমা ছিলেন্লাহ আনাহা দর্শ দিতেন তো খুব পীড়াপীড়ি লোকেরা করতো অনেক মশলা মশাইল যেগুলি আমরা জানি না যেগুলি মশলা মশাইল হয়তো মহিলারাই জানতে পারি মহিলার সংখ্যা মাসাইল আপনি করে থেকে থেকে তো যাবে দিতেন যারা যাদের যারা মাহরাম যেমন অরুয়া বনের ছেলে তারা বিনা পর্দাতে খালার কাছে পড়াশোনা করতো বিনা পর্দাতে আর যারা গায়ের মাহরাম মাহরম নয় তারা পর্দার আড়াল থেকে আয়সাজ আল্লাহ তালা কাছে হাদিস শিখতো মানে কোন ধরনের আমল আমল আমল এর এ সম্পর্কে নয় যে কোন আমল বরং কোন ধরনের আমল ধরন সম্পর্কে এসিয়ার সম্পর্কে কোন কর আমল কানা আড্ডা কালাত আদা বললেন কি যে আমল হামেশা হয় প্রতিদিন এমন নাই যে বছরে দুদিন চার দিন ধরলেন তাহার যুদ্ধ এমন যে রাত্রে তিন ঘন্টা চার ঘন্টা আর তার মাসকে মাস রাত্রে জাগরণ নেই রাত্রে উঠে আল্লাহর কাছে একটু দোয়া না নিয়মিত আধা ঘন্টা এক ঘন্টাই না আপনি এক ঘন্টা প্রতিদিন করেন আপনি क्षेत्र उत्तम हम नियमित अल्प समय नियमित अल्लाह रबुल आलम रखा खास सम्पर्क अल्लाह रबुल्लाम समय क्या करतुत रात अंश पढ़े मायसा कानूम नबीम कैम्जुदेखा যখন মোরগকে বাঘ দিতে শুনতেন তারেখ মানে চিৎকারী তারাখা মানে চিৎকার করা তো এই চিৎকারী কে মোরগ দিক মোরগের কথা মোরগ যখন বাঘ দিয়ে উঠত মোরগের বাঘ আর মোরগের বাঘ কখন হয় প্রথম রাত্রে হয় না শেষ রাত্রের দিকে হয় একেবারে শেষ রাত্রে নয় শুরু হয়ে যায় আর এটা তিনটের পর থেকেই শুরু হয়ে যায় আর অন্য হাদিস এটার আরো ব্যাখ্যা অন্যভাবে রয়েছে যেন বিশ্বাসম শেষ তৃতীয় অংশে এবার দু বন্দী করতেন এবং উৎসাহিত করেছেন সে তৃতীয় অংশ হচ্ছে সর্বোত্তম অংশ এই রাতে আল্লাহ আকাশে সে বন্ধ মানে বললেন কানাবুল সবচেয়ে প্রিয় আমল রসুল্লাহ নিকট ওই আমল ছিল যে আমলের ওপর ওই আমলকারী ব্যক্তি স্থায়িত্ব অবলম্বন করে বা সর্বক্ষণ সেই আমল চালিয়ে যায় নিয়মিত যে আমল করে সে আমল নবীশো পছন্দ করতেন নিজের জন্য সে আমল পছন্দ করতেন আর অন্যের ক্ষেত্রে সে আমল পছন্দ করতেন এই জন্য বেশ কিছু স্বাভাবিক এরম সম্পর্কে এইরকম যখন অভিযোগ আসলো তাদের স্ত্রীদের পক্ষ থেকে বিশেষ করে আবু দরদার ঘটনা খুব প্রসিদ্ধ ঘটনা আবু দরদার মতন বিয়ে করে বিয়ে করে স্ত্রী রেখে সারা রাত তাহাজ করতেন সারা রাত তাহাজ বিছানায় যায় না স্ত্রীর কাছেও যায় রাত্রে তো এই বাদর তাহাজ কেটে গেলো দিনে দিনে রোজা রেখে নিয়েছে এখন এই এইরকম স্ত্রীর সাজসজ্জিত হওয়ার কি প্রয়োজন তো আবু দরদার এক ঘনিষ্ঠ ব্যক্তি ছিল সেই ব্যক্তি হয়তো তার বাড়িতে কোনো কাজে গেছে তারপরে জিজ্ঞাসা করছে তার স্ত্রী যে কি অবস্থা আবু দরদার কেমন বিয়ে হয়েছে কেমন আবু দারদার কেমন আবু দারদার হাজাতন সে দুনিয়া আবু দরদার দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই না স্ত্রী না ধন না টাকা না পয়সা ওইসব কোনো সম্পর্ক নাই ও বিয়ে করলে হবে কি হাজাতন সে দুনিয়া মহিল না হ্যাঁ আরো একুমফিল রোজা রাখি আল্লাহর কখনো না খবরদার এই আবু দরদারতের মিশাল তারপরে সুন্নত মোতাবেক হলি আর যদি সুন্নত মোতাবেক না হয় পর্যন্ত সুন্নত মোতাবেক হল সমস্যা এখানে আপনি ব্যালেন্স ঠিক রাখতে হয় ভার সম্মিক রাখতে হবে আপনাকে জানতে আবু দর্দা দেখো আবু দর্দা ডাকো নতুন বিয়ে করে বোর খবর খোঁজ খবর নেই দর্দা রসুল আবু দরদা কি ব্যাপার নাকি দিনে রোজা রাখো রাত্রে সারাতে ইবাদত রাসুল্লাহ আল্লাহ সুযোগ দিয়েছেন আল্লাহ তহফিক দিয়েছেন রাত্রে নমাজ পড়ছি দিনে রোজা রোজা রাখছি এই তুমি বিয়ে করেছ খবর দার না এনআলে আইনে কালে কে नफल रोजा शुद्ध पड़े बहबाइक रोजा रखा মানে দাউদের চাইতে রোজা রাখবো এইরকম যে মন মানসিকতা ছিল অনুমতি নিয়ে অন্ধ হয়ে গেছিলেন তাহলে নিমজ্জিত করা যার পরিণাম হয়তো পার্থিব ক্ষেত্রে খেরাতে তো আহমদুলিল্লাহ যতটুকু যায় আছে সেই ক্ষেত্রে আল্লাহ ভালো দেবেন ইনশাল্লাহ কিন্তু আপনি বরদাস্ত হয়তো করতে পারবেন না পরে অসহায় হয়ে পড়বেন আপনার ছেলেদের কাছে অসহায় হয়ে কাছে অসহায় হয়ে হবে তাকে তখন সঠিক দিলেন তার আমল মুক্তি দিতে পারবে না তোমাদের কোন ব্যক্তিকে তার আমল মুক্তি দিতে পারবে না যা দিতে পারবে না তাহলে আমল করেন না কেন গর্ব করা যে আমি এত পরিষ্কার এত নামাজ পড়ি এত রোজা রাখি এত দিনের সাথে আমি জড়িত এতদিনের দাওয়াতের কাজ করি এত ভালো কাজ করি আর আমি জান কে পাবে মূর্খান বড় মূর্খান বরবাদ হইতে পারে শুধু না না কখনো লান মানে হচ্ছে কখনো না কশিন কালেও না লাইন যে আহাদ তোমাদের কাউকে কচ্চিন কালেও তার আমল নাজাজ দিতে পারবে না মুক্তি নিয়ে দিতে পারবে না নির্ভর করতে হবে আল্লাহ রহমতের ওপর সাহেব আর বললেন কি আপনিও আপনার আমল আপনাকে নজার দিতে না কেমন কথা এখানে রবিশল কি বলেছেন যে আহাদান কাউকে এমন কি আমিও না ওয়ালা আনা আমিও না ই তবে হ্যাঁ আল্লাহ রহমা যদি আল্লাহ আমাকে তার রহমত দিয়ে আচ্ছা করে দেন ঢেকে দেন আল্লাহ আমাকে অনিবার্য রয়েছে আমি অমুক আমি তমুক সুতরাং আমাকে পারে আমাকে পাই না কখনো না তারপরে কি বলেন সদ্দেদু সদ্দেদু কারিবু ও पथ निर्देशना दाना साधेम्बन पथे रोजारे बी नकल जो मुक्ति रेस बंदार हक आदय करें माता पितार सेवा करें मुक्ति रेस दे सठी सठ अवलम्बन करो कार्य आल्ला রুহু এবং সকালবেলা বেলা কিছু এবার বন্দী করো ও সাই মিনার দুলজা আর রাতের শেষ অংশে সাই বলা হয়েছে রাতের শেষ ভাগের কিছু অংশ রাতের শেষ ভাগের किस अंशात बंदी करो अर्थात अवलम्बन करो गुंदर क्या सठ अवलबन करते हैं चिंताशील होते आल्ला नैकट्य कम कर हासिल करते सकाल बेलाफा मानीफा पढ़ा किताब नही विदाजीफ मैं अपन एक पर সন্ধ্যাবেলা এক করা সকাল বেলার কিছু আলহামদুলিল্লাহ বিহ সকালবেলা সন্ধ্যাবেলা জিগির কিতাব ও আছে আমাদের সন্তান দেখবেন তাহলে সকালবেলা রাজগার সন্ধ্যাবেলার যে রাজ আর ভোর রাত্রের এবারত বন্দি অর্থাৎ এর তপসির হয়ে গেছে সদ্যদু মানে সঠিক কথা অবলম্বন করো আমলের ক্ষেত্রে ও কারেবু এবং আল্লাহ নৈকট্য লাভ কর ওয়াল বাড়তি কথা হতে রয়েছে ওয়া জেনে রেখো জেনে রেখো কি তোমাদেরকে তোমাদের কাউকে তার আমল জান্নাতে দাখিল করতে পারবে না করতে পারবে না ওয়াইন আহব আমল আদুআলা ওয়াইন কাল্লা সব চাইতে আল্লাহ নিকট প্রিয় আমল হচ্ছে যে আমল নিয়মিত হয়ে থাকে আদুআ মহাইন থেকে নিয়মিত হয়ে থাকে ওয়াইন কাল্লা যদিও তার পরিমাণ কম হয় নির্ভর করছে শুক্রবার আমার ছুটি আলহামদুল্লাহ এই দিনটিকে আমি রোজায় লাগাবো যতটুকু পারছেন আপনি করছেন তাহলে কি হবে মাঝে মাঝে ওয়াইন কাল্লা যদিও পরিমাণ কম হয় কিন্তু নিয়মিত হইতে হয় এইরকমই ডান খাই ব্যাপারে যা খাওয়া একশো দেড়শো টাকা খরচ হলো বাকি টাকা বাবার নামে ড্রাফ মায়ের নামে ড্রাফ পাঠিয়ে দিলেন আর যেমনি বিয়ে হওয়া বিয়ে হয়ে গেছে এখন এখন শ্বশুর মুরু শ্বশুর কি বোলা এতদিন বাবা কি বলা ছিল এখন শ্বশুর কি বলা বাংলাদেশি বিদাতিস শ্বশুর কী আমাকে এক ভাই বলছে শ্বশুর কী ওই যে মহাপুর ছিল না প্রথম আমি শ্বশুর কি বলে তার কাছে আমার শ্বশুর কি বলে কথাটা ভুল শুনলাম নাকি শ্বশুর কি বলে জানিনা কথা শ্বশুর কে আবার কি বলে পীর কি বলেটা জানতাম যে বিদাতিটা কবর মজার পূজার পীর বলে আমাদের তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ শ্বশুর কীবলা একবার মনে হচ্ছে আমার ভুল হলো অন্য কিছু বললেন আর একবার কি বলছিলেন বিয়ের পরে শ্বশুর কীবলা হয়ে গেল বাবাকে সব টাকা পাঠিয়ে দিয়েছিলেন একশো টাকা তাদের ওয়ানাহারে কষ্টে কাটছে চিকিৎসার পয়সা নেই বাবা মায়ের কাছে না হলো না ওয়াইন কাল্লা অল্প অল্প করে হলেও নিয়মিত করতে হবে যে কোন আমলের ক্ষেত্রে নিয়মিত আমল করে যেতে হবে আমলে আজু আমার আল্লাহর কাছে কোন আমল আল্লাহ নিক অতি প্রিয় কাল আদুহা যেটি সাইভাগে হয়ে থাকে ওয়াইন কাল্লা যদিও অল্প পরিমাণ হয় কলিল হয় কলিল থে যদিও অল্প আরো বললেন নবীলাম নফল আমলের ক্ষেত্রে সেই আমলকে নিজের দায়িত্বে উঠিয়ে নাও কাঁধে উঠিয়া নাও যা তুমি করতে পারো যার তোমার শক্তি রয়েছে কোন মানে যার তাকাত শক্তি রয়েছে যতটা ক্ষমতা আছে ততটা নফল এব উঠিয়ে নেন আর ক্ষমতা নেই আর ক্ষমতার বাইরে বেশি করে নিজের দায়িত্বে উঠিয়ে নিন আর পারলেন না এমনটা করিয়েন না ইকলাফিনাল আমালে আর এই আমল মানে আগে যে জন্য ভূমিকে বলে দিচ্ছি কোন আমল ফরজ আমল অজম আমল নফল আমল আমি পারছি না পেটের ভাগ থেকে কেটে বাবা মাকে দিতে হবে কিন্তু অতিরিক্ত যেটা দেওয়ার সেই ক্ষেত্রে অতিরিক্ত যেটা সেটা হচ্ছে যতটা তুমি করো ততটা দাও মিনাল আমালে আমলের অতটা দায়িত্ব নিজের টেনে নাও বা কাঁধে নাও মা তো তিক্ষণ যতটা তোমার পক্ষে সম্ভব করা আল কামা বলছেন বলতো ইয়া হে মমিনের মা অরা মা শ্রদ্ধার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে হারাম হওয়ার দিক দিয়ে অম্ম মমিনদের মা যেমন মা আপনার কাছে শ্রদ্ধা করেন যেমন হারাম স্থায়ী ভাবে তেমন নবীলামের আজ হারাত ওই রকমই হারাম ওইরকমই সম্মান বরং তার চেয়ে বেশি সম্মানের হকদার কোন বাইরে যাওয়া নেই এরকম করতেন কাল আহ না খাস করে দিলেন এই দিনগুলি যারা চিল্লার জন্য খাস করে খাস করে দিল আর দুনিয়া দাঁড়িয়ে নেই দিনগুলিতে বিবির খোঁজ খবর নেওয়া নেই ছেলেমেয়ের খোঁজ খবর চলে নবি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোনো কাজের জন্য দাওয়াতি কাজ তো কিনা তো দাওয়াতের জন্য নবিসালাম কিছুদিনের কাজ আর বি কোনো সম্পর্ক নেই ছেলে মেয়েদের সাথে এরকম করতেন না মিনাল আইয়াম কোন দিন কে কি নাম কোন সাথে বা কোন সৎ আমলের সাথে খাস করে যে এই দিনগুলি এই কাজের জন্য একেবারে আল্লাহ বলে না আমি মা क्षलानीमी सलाम क्षमता करतर्घन बसि नकल रोजा रखत करतें जामे कारो पक्ष सम्भवपन्न विशेषकर क्षेत्र में नबीम एत बेहज पड़त যেটা সাধারণ মানুষের জন্য সম্ভব না আল্লাহ কয় বলেছেন তিনটি সুরে আদনা মনে সোলসা ইলে নিঃসাহ কখনো দুই ষোলস মানে দুই ত্রিটি অংশ কখনো অর্ধেক আর কখনো ষোলস ক্ষমতা আছে আধা ঘন্টা পরিনাম নিয়মিত আধা ঘন্টা ঘন্টা কত অভাব সত আমলের তাহলে নফল রোজা রাখার লোক পাওয়া মুশকিল বৃহস্পতি অসম্ভব রোজা পাওয়া মুশকিল আমাদের পেট বড় হয়েছে আমরা বরবাস করতে পারি না এত মানে আমাদের অভ্যাস হয়ে গেছে খাওয়া তো তাই বলছেন যে তোমাদের सम्बोधन करिए क्षमता न सठीक पथेल आल्ला नैकट्य अर्जन कराओ एर पर सुसंबद तुम्हारे रही सत्मल करके आल्ला नैकट अर्जन चेस्टा कर ভালো আমল করতে পারছেন আলহামদুলিল্লাহ দিনের কাজ করে যাচ্ছেন তাহলে আবশেরু মানে সুসংবাদ নাও সুসংবাদ রয়েছে আর কি তারপরে তোমাদের কাউকে জান্নাতে তার আমল দাখিল করতে পারবে না এখানে দুইটি কথা বাড়ানো হয়েছে ওই হা দিচ্ছি আল্লাহ যদি আমাকে রহমত দিয়ে ঢেকে এবং মার্জনা দিয়ে ঢেকে রহমতের সাথে সাথে নবিস কি বলেছেন মার্জেনার কথা বলেছেন যদিও তারপরে তিনি আল্লাহ আনাসবিনা বলছেন যে ইন্না রসুল্লাহ সালাহ একদিন আমাদেরকে নামাজ পড়াইলেন নামাজ পড়ালেন সোমবার রাকাল মেম্বার তারপরে মেম্বারের উপর চড়ে গেলেন खुदाई प्रयोजन उचू जो देखते लोक जन के बक्ता देखते आकर्षण बस कथा बारा तरफ पोचे उचू जैगाब्य খুদবা ছাড়াও জমার খুদ্া ঈদের খুদবা বাকি যেগুলি সাধারণ বক্তব্য দিনের বক্তব্য হওয়া উচিত জায়গা থেকে বক্তব্য করা হয় নবীল মেম্বারের ওপর চাপলেন ফা সারাদি আদি হাত দিয়ে ইশারা করলেন কোন দিকে কেবলা কিবলাতিল মসজিদে মসজিদের কেবলার দিকে মসজিদের কেবলার দিকে ইশারা করলেন মেম্বারে চাপে ইশারা করলেন মসজিদের কেবুলার দিকে भलो मंद सब देखते हैं कथाएं घटल भलोकार मंद आज के देखते शत चौदश हिजड़ी पर नबी करीम सलाम के মসজিদে নাগিতে কেবল আর সামনে টিভির পর্দার মতো জান্নাত হাজাল এই দেওয়ালের উপরে দেওয়াল উপরে যেমন স্ক্রিন আছে কি বলে যে প্রজেক্টর না প্রজেক্টর দেখেছেন প্রোজেক্টরে অথবা এমনিও টিভি আছে বা কিছু আছে বিশেষ করে দেওয়ালের উপরে চলে আসে যা কিছু দেখাবার থাকে তো এই কিবলার দেওয়ালে ছিল তাতে আল্লাহ দেখিয়ে দিলেন জাহ্নাত এবং জাহান্ন দৃশ্য ফালাম আরা তারপরে নবিস্লাম বললেন ফালাম আরা মেথিল খাই আজকের মতো ভালো জিনিস কোনোদিন দেখিনি আর আজকের মতো খারাপ জিনিস কোনোদিন দেখেনি আল্লাহর আজকের মতো ভালো জিনিস মানে জান্নাতের মতো দৃশ্য পৃথিবীতে কোনোদিন দেখিনি আর দেখতে পাবেও না কেউ মালা আইনরা বলেছেন জান্নাতে আল্লাহ জন্য আমি তৈরি করে রেখেছি এমন এমন তৈরি করেছি না কোনো চোখে দেখেছি ওলা উদ্দিন না কোনো কানে শুনেছে যতটা আল্লাহ রসুল বা আল্লাহ শুনিয়েছেন কোরআন হাদিস তার বেশি কেউ বা এছাড়া অন্য কোনো সূত্রে আর কেউ শোনেনি जगतना जाननाथ सम्पर् कल्पना दृश्य पहुंचते क्यों पड़े जान्न ए खैर आल्लाब आलमी देखिए दिए ओलमारा दुनिया সম্পূর্ণ পুরোটাই একবার খারাপ আর খারাপ আর তার কোনো ভালো দিক নেই কিঞ্চিত পরিমাণ এরকম কিছু নেই দুইটি জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন তার মেয়া মেয়া একবারে সৎ করা সৎ ভাগী ভাগে কি ভালো হচ্ছে জান্নাত আর সব করা একশো ভাগে হচ্ছে খারাপ জান আল্লাহ দুনিয়ার আগুন দুনিয়ার আগুন জ্বালিয়ে ফেলবে চেনবে যে আপনার বাড়ির আগুন তা আপনার বাড়ি জ্বালাবে না জ্বালিয়ে দিবে কিন্তু আগুনের কথাইটা রয়েছে আগুন না হলে খেতেই পেতেন না আপনি হ্যাঁ কাঁচা কাঁচা খেয়ে মরতেন তাহলে দুনিয়াতে যতই খারাপ জিনিস হোক তার ভালো দিক আছে আজকের মতো ভালো জিনিস দেখিনি আর আজকের মতো খারাপ জিনিসও কোনোদিন দেখিনি মতো ভালো জিনিস দেখিনি মতো খারাপ জিনিস কোনোদিন দেখিনি দুইবার করে এই কথাটি